قال تعالى فَلَهُ لا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وقال النبي صلى الله عليه وسلم لا تُشَدُّ الرحال إلا إلى ثلاثة مساجد سُنمانيو বাংলা বাংলাভাষী ভাইয়েরা আল্লাহ রাব্বুল আল আমিনের সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহের মতো আজকেও এই মজলিসে বসে কিছু ইসলামী আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন তাই করি আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লে আলে আল্লাহ বারে কালে যেমন আলোচনা শুরু করার আগে দু একজন ভাই এবং তার আগে থেকে অনেক কয়েকজন ভাই কিছু বা বিশেষ এক ব্যাপারে আলোচনা করার অনুরোধ করছেন বা শোনার আগ্রহ প্রকাশ করছেন তাই সে সম্পর্কেই আলোচনা আজকে করা হবে ইনশাআল্লাহ অর্থাৎ কারো নাম নিলে নাম না নেওয়াটাই কোনো দল বা কোনো জামাতের নাম নিয়েই আলোচনা করাটা ভালো কিন্তু যেহেতু আমরা ওই উদ্দেশ্যে আলোচনা করতে চাচ্ছি সে কারণে নামটা নিতে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ অর্থাৎ তাবলিগি জামাতকে কেন্দ্র করে আমরা কিছু আলোচনা আজকে শুনব যদি তাদের মধ্যে কিছু ভালো জিনিস থাকে তাহলে আমরা সেটা নেওয়ারও চেষ্টা করব যদি কিছু গোলমাল থাকে তাহলে সেটা ছাড়ারও চেষ্টা করব। এটা আমাদের অন্তরে হওয়া চাই যদি কোনো মানুষ মনে করে যে আমার বাপ হয় বলে তার সব কিছুই সঠিক আমার মা হয় বলে আমার ভাই হয় বলে তার সমস্ত কাজ কথাবার্তা সঠিক এটা কিন্তু ঠিক না এবং সে কারণে তার ওকালতি করবো এটাও ঠিক না আমরা যে যাই কাজ করি না কেন আমরা যে যে কিছুই করি না কেন এবং যে যে দলেশ দলেরই সমর্থন বা তার সাথে থাকি না কেন আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক সে কারণে ভুল ত্রুটির সময় সেটা জেনে নেওয়া এবং তা পরিহার করা এটাই কিন্তু সবারই কাছে কাম্য আলোচনার আগে আমি একথা বলতে চাই একটি কথা বলতে চাই যে পৃথিবীতে আজ যেমন ওই ইসলামিক দল এবং সংগঠন আছে অনুরূপ ইসলামের নামেও অনেক দল এবং সংগঠন আছে আছে না নেই ইসলামের নামেও অনেক দল এবং সংগঠন আছে যেমন আপনারা জিজ্ঞাসা করছেন যে দল এবং সংগঠনের সম্পর্কে অনুরূপ আরও কিছু সংগঠন আছে ইসলামের নামে যারা কিন্তু রাজনীতিও করে কিন্তু এই যেই দলের কথা বলছেন এরা কিন্তু রাজনীতিতে নেই আবার কিছু দল আছে যারা এটার মধ্যেও নাই ওটার মধ্যেও নাই আবার কিছু দল আছে সংগঠন আছে যারা কিন্তু বিশেষ ব্যক্তিগত সংগঠন করে থাকে মানে বিশেষ এক ব্যক্তিকে কেন্দ্র করে তাদের সমস্ত চিন্তাধারণা তার মানে সেই ব্যক্তির সমস্ত ধারণা এবং তার পূর্ব শরীর ধারণা অনুযায়ী জীবনযাপন করে এরকমও দেশে দল অনেক রকম আছে এখন কথা হলো। এই সমস্ত দল এবং এই সমস্ত উপদলের মধ্যে আপনি কোনটাকে বেছে নেবেন না নিবেন না কোনোটার সাথে আপনি থাকবেন না থাকবেন না এবং কোন দলটার সাথে আপনি থাকবেন এবং যদি আপনি কোন একটা বিশেষ দলের সাথে থাকেন তার মানেই যে আপনার সব হান্ড্রেড পার্সেন্টই সঠিক কে মনে করে আপনি চলবেন এরকম করা যাবে কি যাবে না আমরা আলোচনা শুনব তবে এরকম সময়ে দুই প্রকারের মানুষ আমরা বসবাস করছি সমাজে একটা হলো আলেম সমাজ আর একটা হচ্ছে জনসাধারণ সাধারণ সমাজ এখানে আলেম সমাজের কিছু কর্তব্য আছে আর এখানে জনসাধারণেরও কিছু অবশ্যই কর্তব্য আছে আলেম সমাজের কর্তব্য কি যদি আপনারা আলেম সমাজকে দেখতে যান তাহলে আলেম সমাজের উপরে দায়িত্ব আছে ইসলামের প্রচার এবং প্রসারে আলেম সমাজের উপরে দায়িত্ব আছে ইসলামের সঠিক নির্দেশনা দেয়া। যদি আজ আলেম সমাজ ইসলাম কোরআন এবং হাদিসের শিক্ষা না দেয় তাহলে যেমন তারা গুনাগার হবে তেমন গোটা উন্মতি পদ ভ্রষ্ট হবে আল্লাহ রসুল ইসলামের পন্ডিত রাই নারী নবীদের প্রতিনিধিত্ব করে কারা ওলামায় কেরামরা যাদের মধ্যে কোরআন এবং হাদিসের কোরআন এবং সুন্নতের এবং আনুষাঙ্গিক পূর্ণ জ্ঞান আছে এই ওলাকেই উম্মতকে এবং সাধারণ মানুষকে বুঝাতে হবে এটা হচ্ছে ওলা কর্তব্য এবং এই কর্তব্যকে কেন্দ্র করে বা এই কর্তব্যকে সামনে রেখে আমি আজ আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা শোনাব এটা আমার উদ্দেশ্য এছাড়া আমি যদি কারোর বিরুদ্ধে কিছু কথা বলি তার জন্য আমার কিছু লাভ আছে বা কারো যদি আমি সাপোর্ট করি তার জন্য যে আমার কিছু লাভ আছে এরকম কোন কিছু লাভ বা ক্ষতি আমার নেই সেজন্য যে আলোচনা করা হবে যদি কোন ভাইকে খারাপ লাগে তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমাকে খারাপটা কেন লাগছে আমি কি আসলে আসলে কথা পর খারাপ না একটা সেই আলেম এখানে বলে যার কোন যুক্তি নেই কোরআন হাদিসের থেকে সে কারণে আপনাকে খারাপ লাগছে অর্থাৎ আপনাকে নিজে ফেসলা করতে হবে যে আপনি ভালো এবং ভালোবাসা ভালো এবং মন্দের মাপকাঠি কোনটাকে করবেন কোন দলকে চোখ বুধি করবেন না তার যেগুলো বৈশিষ্ট্য তার যেগুলো নিয়ম পদ্ধতি সেই জিনিসগুলো দেখে করবেন যে সেগুলো কোরআন হাদিসের অনুযায়ী আছে না নেই তারপরে আলেম কিন্তু আলেম সমাজরা বা আলেমেরা বর্তমানে তিন ভাগে মোটামুটি ভাবে তিন ভাগে বিভক্ত যদি দেখা যায় তাহলে আলেম সমাজরা মোটামুটি তিন ভাগে বিভক্ত আমাদের দেশে বা সব জায়গায় এক নম্বর হচ্ছে যারা যাদের একটু জ্ঞান কম যারা ভালো মন্দ সঠিক এবং বেঠিক তারা পার্থক্য করতে পারছে না এই ধরনের আলোলাম সঠিক এবং বেঠিকের পার্থক্য করতে পারছে না জানতে পারছে না মানুষ জনগণ যা করছে তারাও সে কাজটাই করছে জনগণ যে কাজ করতে ইচ্ছুক তারাও সেই কাজ করিয়ে দিচ্ছে জনগণ যখন বলছে যে আমি একটা দোকান খুলব নতুন করে আমার একটু দোয়া দরুদ পড়ায় দেন আমার দোকানে তাহলে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে কিন্তু এই দোয়া দরুজ করাটা ঠিক না বেঠিক এটাও কিন্তু সে আলেম আর দেখছে না সে পার্থক্য করছে না জনগণ যখন বলছে যে আমার বাড়িতে অমুক মারা গেছে সেজন্য তার জন্য একটা দোয়া মহসিল করতে হবে এরকম এরকম আয়োজন হবে সে আলেমও সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে সে তার নিজের অনুযায়ী নিজের পদ্ধতি অনুযায়ী যা কিছু করার সেখান থেকে করে ফিরে আসছে অর্থাৎ জনগণ যা চাচ্ছে আলেমও সে করে যাচ্ছে এটা এক প্রকারের আলেম দ্বিতীয় প্রকারের আলেম যারা জানছে সমাজের মধ্যে কোনগুলা ভুল এবং কি কি সঠিক এবং কি কি বেঠিক এরকম জিনিস আলম আলামাদের মধ্যে দল আছেন যারা এটা জানছেন কিন্তু বলছেন না জানছেন কিন্তু বলছেন না বলার পিছনে কারণ কি না বলার পিছনে তার নিজস্ব কোনো স্বার্থ থাকতে পারে আর না হলে জীবনের ভয় থাকতে পারে অসুবিধার ভয় থাকতে পারে মানে ওটাও স্বার্থ কেমন স্বার্থ যদি আজ আমি এর প্রতিবাদ করি তাহলে আমার হয়তো মসজিদের এমামতিটা যাবে আবার হয়তো কেউ মনে করছে যদি আমি প্রতিবাদ করি তাহলে যে বাড়িতে আমি লজিং আছে আমার লজিং কে যাবে এরকম মনে করা হচ্ছে সেজন্য তারা প্রতিবাদ করছে না কিন্তু তাদের তাদের জ্ঞান আছে যে এই কাজটা কি সঠিক না বেঠিক এরকমও একদল আছে যারা জানছে যে এটা সঠিক কিন্তু তারা মানুষকে এই সঠিকের দাওয়াত দিতে চায় না এবং বুঝিয়ে বলতে চায় না কেন যদি আমরা এদেরকে এই জিনিসগুলো থেকে বাধা দিই পূর্ণরূপে ভালোভাবে যদি আমরা এদেরকে বুঝাই এবং বাধা দিই তাহলে আমরা আর ভোট পাবনা এক ধরনের আলম সমাজপ্রেক্ষিতে আমাকে করতে পারবেন না আমি কথা মানি না আমি এই কথার প্রমাণের জন্য একটা বিশেষ কাগজ এই কাগজটা হয়তো আপনারা সাধারণ মনে করছেন কিন্তু এটা সাধারণ না এটা একটা বিশেষ সংগঠনের ইসলামী দাওয়াতের সংগঠনের একটা ওয়ার্কশপের কাগজ এই কাগজের যে পদ্ধতিগুলা লেখা হয়েছে এই পদ্ধতিগুলা এখানে ছাপানো নাই কিন্তু তাদের সংগঠনের যেগুলো আসল জায়গা তাতে কিন্তু এই সংগঠনের সমস্ত রুল রেগুলেশন লেখা আছে এবং সেখান থেকে এখানে হাতে লেখা হয়েছে হাতে কেন লেখা হয়েছে এখানে জায়গায় লেখা আলেম পীর ও তাব সমালোচনা না করা অর্থাৎ যারা এই সমস্ত সংগঠনের সঙ্গে জড়িত তারা যদি জানো যে আলেম এবং পীর এরা ভুল কাজ করছে তবুও তাদের সমালোচনা করা যাবে না কেন সমালোচনা করা যাবে না আলেম এবং পীরটা বড় না কোরআন এবং হাদিস বড় যদি কোরআন এবং হাদিস বড় হয় থাকে তাহলে যদি কোনো আলেম সেখানে ভুল করে সেই ভুলটা বলতে হবে না যদি কোনো একটা দল ভুল করে তাহলে সেই দলের ভুলকে দেখিয়ে দিতে হবে না কিন্তু বলা যাবে না তাদের সংগঠনের আইন কারণ একটাই যদি দেখা যায় যে যদি আমরা বলি তাহলে সেই সমস্ত আলেমরা আমাদের উপর ক্ষেপে যাবে এবং আমাদের দলে তারা শরিক হবে না এবং আমরা ভোটটা পাবনা এটা হল দ্বিতীয় প্রকারের আলেম যারা জানে তবুও কিন্তু বলে না অনুরূপ তাবিলিজামাতের সম্পর্কেও সমালোচনা করে না এই দল ছাড়া অন্য দলেও কেন সমালোচনা করে না আলেমের আপনারা জানেন তাবিলি ইজামাতের যে সমস্ত আলেম ওলামারা যেই সভা করে এবং তারা যেখানে একত্রিত হয় ওই রকম ওই সভায় কিন্তু আপনাদের বায়তুল মোকার মসজিদের আলেম উপস্থিত হয় না বড় বড় মাদ্রাসার সুপারেন্টেন্ডেন্ট তারাও কিন্তু যায় না কিন্তু এরা আবার প্রতিবাদও করে না ক্লিয়ার কথা বলছি মসজিদের এরকম নয় যে আমি লুকিয়ে চুকিয়ে কিছু কথা বলে গেলাম কাউকে ফাঁসাইলাম কাউকে ছেড়ে দিলাম না এরকম প্রচুর আলেমোলামা আছে যারা বলছেন কেন বিরাট ভিতরে কারণ আছে একটা কারণ এদের যারা এরকম আলেমা বলছে না কারণ হচ্ছে আর এই সমস্ত হচ্ছে এটাকে হয়। এবং এই দেবন্ধ থেকেই এই দেওবন্ধ থেকে এই তাবলিগ জামাতের সূচনা হয় মৌলানা ইলিয়াস সাহেব দেওবন্দেরই মানুষ এবং মৌলানা ইলিয়াস সাহেবের পর জাকারিয়া সাহেব যে বই লিখেছেন তাবলিগি নেতা তিনিও এই দেওবন্দের আলে মোলামা এবং এই দেওবন্দের আলেমের সেই সময় যিনি শাহুল হাদিস ছিলেন তার নাম ছিল রাশিদ আহমদ গাঙ্গোহি রশিদ আহমদ গাঙ্গি সাহেবেন জাকারিয়া সাহেব যে বই লিখেছে আমার মনে হচ্ছে শিক্ষাটা হবে ওর আর পদ্ধতিটা হবে আমার এটা রশিদ আহমদ গঙ্গি সাহেব এই কথা বলেছেন আমি এই ওর প্রমাণটা আমার কাছে আছে এখানে নিয়ে আসেনি যাই হোক যেহেতু দুইজনের মধ্যেই বা দুই দলের মধ্যে একটা সম্পর্ক আছে সেজন্য তারা মতভেদ করছে না তবে মনে রাখবেন একটা আবার বাতিল আছে যারা এদের সঙ্গে লড়াইও করে এমন একটা বাতিল আছে যারা এদের সঙ্গে লড়াইও করে যদি তাদের গ্রামে ঢুকে তাদের হাঁড়ি খোলা ভেঙে দেয় আর না হলে মেরে তাদের দেশ থেকে বা গ্রাম থেকে বিতরণ করে সেজন্য এরকম একটা বাতিল দল আছে যারা এদের বিরোধিতা করে এরকম ভাববে না ভাববেন না যে কেউ বিরোধিতা করার নেই বিরোধিতা আছে কিন্তু কোথাও চরম আছে আর কোথাও নরম আছে এমন চরম আছে যে তাদেরকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না এমন নরম আছে যেমন সেই করোক আমরা তাদের সঙ্গে শরিক আছি কিন্তু মধ্যপন্থা কারা মধ্যপন্থা কি আপনি অবলম্বন করবেন এটা আমাদের জানা দরকার এই জন্য মধ্যপন্থার যে আলেম যারা তাদের ভুলকে সংশোধন করতে চায় এবং ভুলকে দেখাতে চায় কিন্তু সমস্যা হলো এই যে পৃথিবীতে আপনি যে কোনো মানুষকে এমন কি একজন ভালো আলেমকেও যদি আপনি তার ভুলতে ধরতে চান বলতে চান তাহলে সে মানুষ তৎক্ষণাৎ রেগে যায় বা তৎক্ষণাৎ তার সাথে সম্পর্ক ছিন্ন করে না ছুটে যায় নষ্ট হয়ে যায় সেজন্য এই দলটা বা এই ধরনের যারা ভুল ধরতে কারণ ভুলতে গেলেই তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায় যে না তুমি যেটা ভুল বল সেটা আমার কাছে বল না তবে মনে রাখবেন এরকম ভুল ত্রুটি ধরার বা দেখিয়ে দেওয়ার অনেকই আছে যারা এদের এই সমস্ত ভুল ত্রুটি তুলে ধরেছে তবে মনে রাখবেন এই ভুল ত্রুটি যারা যায় বা শিখাতে যায় তাদেরকে অনেক ধরনের কথা বলা হয় এবং অনেক ধরনের কটুক্তিও করা হয় যেমন বলা হয় এরা বড়দের সাথে বেয়াদী করে আমাদের মুরুবীদের সাথে এরা এই আলমাল কি করে করে। এরা ও হাবি এরা অমুক্ত তমুক জেনে রাখবেন বেয়াদবী সেখানেই মানায় যেখানে আসলে আদবের স্থান যদি কোরআন এবং হাদিসের সাথে বেআদী করা হয় তাহলে এর চাইতে বড় বেয়াদবী আর নয় আর সেই জিনিসগুলো যদি উল্লেখ করতে গিয়ে বেয়াদবী হতে হয় তাহলে সেই বেআ রাখবেন বড়দের বেয়াদবি যদি এদেরকে বলা হয় তাহলে এটা খারাপ না স্বয়ং স্বয়ং আবু হানিফুল দুই ছাত্র বিশেষ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রাহেমাল্লাহ এই দুইজন ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মৃত্যুর পর ইমাম আবু হানিফা যে সমস্ত ফটুয়া দিয়েছিলেন সেই সমস্ত ফটুয়ার মধ্য থেকে এক তৃতীয়াংশর বেশি ফটুয়া ফটুয়ার তারা খারাপ করেছেন আপনারা যারা কুদুরি পড়েছেন আপনারা যারা হেদাহা পড়েছেন আপনারা যারা নুরুল ইমান পড়েছেন তারা আপনারা সবাই জানেন যে কোনো হানবা বই নেন তারপর সেখানে দেখেন ইমাম সাহেবের এবং তারা দুই বলছেন বেয়াদবী করেছিলেন যদি তারা বেয়াদবী না করে থাকেন কারণ তাদের ওস্তাদের ভুল ধরার পরে তারা বেয়াদব না হন তাহলে বর্তমান যুগের যে সমস্ত ওস্তাদের ভুল ধরা হচ্ছে এদেরকে আবার বেয়াদবের টাইটেলটা কেনে দেওয়া হবে আর বলি যখন এরা এরকম কিছু ভুলের আলোচনা তুলে ধরে তখন তাদেরকে এবং কোন পর্যায়ে জিবত করা যায় যাচ্ছে এটা জিনিস দরকার মানুষের প্রত্যেক দশ ত্রুটি ধরলেই যে ভুল হয় জীবৎ হয় সেটা না অনেক সময় জিবত করাটাও যেটা জিবৎ না আজ আপনার কাছে আপনার বাড়ির পাশে কোনো এক মেয়ের প্রস্তাব নিয়ে আসছে কোন ভাই সেই সময় আপনার কাছে বুঝতে আসলো ওই বাড়ির মানুষেরা কেমন সেই মেয়েটা কেমন তার চরিত্র আসলাম ও যদি ভালো থাকে আপনি যদি ওর ভালোটা বলে দেন তাহলে সেটা কখনো গিবত নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি এক সাহাবিয়া মহিলা সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলেন আমাকে অমুক এবং অমুক প্রস্তাব দিয়েছে আল্লাহ রসুল বলছেন তার মধ্যে একজন তো খালি ধারে খালি ঘাড়ের থেকে লাঠি নামায় না মানে একটু মারধর বেশি করে একটু বদবে তাহলে তুমি এরকম মানুষকে বাদ দিয়ে অমুককে শাদী করো অমুকের সঙ্গে বিবাহ করো তাহলে কি বোঝা গেল যে কোনো সময় মানুষের দোষ তুলে ধরা হয় তুলে ধরার গেলে কোনো গুনা নেই যদি সেখানে অবশ্যই কোন ভালো ব্যাপার থাকে মনে রাখবেন এরকম কাজগিবত না কারণ একটা আলেমের ভুল বা একটা সংগঠনের ভুল একটা বিরাট ভুল যে ভুল একটা সংগঠনের একটা পুরো দলকে একটা পুরো জামাতকে একটা পুরো গোষ্ঠীকে ভুলে পতিত করতে পারে তাহলে সেই ভুলটা বলে দেওয়া অবশ্যই জরুরি অবশ্যই জরুরি এটা শুধু জীবৎ না এখানে অবশ্যই জরুরি যারা সেই ভুল বুঝতে পারবে তাদেরকে বুঝাতে হবে মনে রাখবেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অনেক সিদ্ধান্ত যখন সাহাবাহের আমরা জিহাদ করতে যেতেন তখন আল্লাহ রসুল এক জায়গায় সেনা তৈরি করতেন মানে দাঁড় করাতেন আরেক জায়গায় করাতেন না আমি নিজের চিন্তাধারা করছি তখন সাহাবারা বলতেন যে না এখানে না করে অমুক জায়গা করাটাও ভালো তাহলে স্বয়ং সাহাবাহ আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কৌশলকে কোন কোনো সময় আদবের সাথে আল্লাহ রসুলকে বলেছে । আমরাও কোনো মানুষ কোন বড় আলেমের যদি ভুল হয় তাহলে সেটা বলতে পারি এবং এটা বেদবি নয় অনুরূপ এটা জীবত নয় আর সবচেয়ে বড় কথা হয়েছে এই যে জনগণকে যদি আপনি আজ বলেন। যে কে কে আর নয় কোন আলেম ভালো আর কোন আলেম ভালো নয় তাহলে কিন্তু তাদের কাছে ভালোর মাপকাঠি আলাদা ভালোর মাপকাঠি জনগণের কাছে কি বলবো একজন ভাই কেম থেকে এসে আমাকে বলছেন যে ভাই আমি মানুষকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছি ওদেরকে আদানের পর গিয়ে ডাকছি তো আমাকে বলছে ধর্মিয়া দেখো তো অমুক মোটোয়া কত ভালো ঘরে গিয়ে যে ধর্মিয়া অমুক মোটোয়া কত ভালো আমরা যাই মন তাকে ও তো কিছু বলে না ও নামাজ পড়ছে নামাজ পড়ছে আর কথা যখন বলার হচ্ছে তখন আমাদের রুমে এসে কথা বলে চলে যাচ্ছে আমরা নামাজ পড়ছি বা না পড়ছি ওইটা তো কিছু বলে না ওই মোটোয়া ভালো ওই আলেম ভালো যে তাদেরকে সদ উপদেশ কিন্তু তাদেরকে আমল করার জন্য নিয়ে যায় না এবং না। কি হলো। সেই সেই মতো আলেম আর যে মানুষ তাদেরকে ঘরের ভিতরে গিয়ে তাদের দরজায় নক করে তাদেরকে ডেকে মসজিদে নিয়ে আসতে যাচ্ছে সেটা কি নয় ভালো নয় তাহলে জনগণের কাছে ভালো এবং মন্দের মাপকাঠি আলাদা কিন্তু আমাদের কাছে ভালো এবং মন্দের মাপকাঠি কি হবে ভালো এবং মন্দির বলল এটা ওই দল বলল ওইটা তমুক দল বলল ওইটা এখন আমি পড়ি কি তবে জনগণ এখানে ভুল করবে যদি জনগণ আলেম ওলামাদের বা সংগঠনের এরকম কাজকর্ম দেখে বা থতুয়া ফেরা দেখে যদি সিদ্ধান্ত নেয়ুর এরা যখন গোলমাল করছে এরা কাছে যদি একথা বলে তাহলে ভুল করবে কারণ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বাজারে যদি পানিওয়ালা দুধ পাওয়া যায় কোন বাজারে এক বাজারে সমস্ত খাটি দুধ পাওয়া যায় সেখানে অবশ্যই পানিওয়ালা দুধ থাকে আপনি যদি সোনার মার্কেটে যান তাহলে আমাদের দেশের মতো সোনার মার্কেটে সব খাটি সোনা থাকে থাকে না আপনি যদি মাছের বাজারে যান তাহলে সমস্ত মাছ যে সুন্দর আছে সেটা কি বলতে পারবেন কিন্তু আপনি যদি বলেন যেহেতু সোনাতে খাদ দেওয়া হয় যেহেতু দুধে পানি মিকা হয় না আপনার কর্তব্য কি হবে আর না হলে আপনাকে আল্লাহ যতখানি বিবেক দিয়েছে কম করে হলে অতখানি বিবেক খাটিয়ে আপনি ওর মধ্য থেকে একটা বেছে নিয়ে আসবেন সেই কারণে আপনাদের কর্তব্য যেটা জনসাধারণের কর্তব্য যে এরকম এরকমের মধ্যে আমাদেরকে अवश्य सुनते बुझते कार दावत सठी कार आहानी क्या कूद दावत ज्ञान केल्लासे जब ना तो विधर्मी मारा जाए मानु कारण से जो इसमाम का आधर्म हो तीन प्रकार छो आलम जनसाधारण जो माजे मोटामुटी तीन प्रकार मानु জনসাধারণরা তিন প্রকারের মানুষ এক প্রকারের জনগণ যারা হক কে চায় এবং আসল জিনিসকে খোঁজ খবর নেই খোঁজ খবর নেয় এবং হকের তালাশ করে আল্লাহ তাকে পথ পথ দেন। তাকে অনেক পৃথিবীতে মানুষ আছে বলছেন আমি এই ছিলাম ভাই সেই ছিলাম তারপরে এই হলাম তারপরে এই হলাম এখন আলহামদুলিল্লাহ ঠিক জায়গায় পৌঁছেছে কারণ সে অবশ্যই হক চেয়েছে যে মানুষ আমাদের এই মহকিলে আমরা বলি যে মানুষ প্রথমে আসে আসার পর একটা আলোচনা শুনে এখান থেকে চলে যায় এবং সিদ্ধান্ত নিয়ে নেয় সে মানুষ কোনোদিন হকের পথ পায় না কিন্তু যে মানুষ তা সে না চাওয়া সত্ত্বেও বারবার সেখানে বসে এবং আলোচনা শুনে এরকম নয় কিছু মানুষ আবার এখানে বসে আর আবার দিকে তসবি জড়বে এরকম না সে যদি আসলেই আলোচনা শুনে তাহলে কিন্তু সে বুঝতে বাধ্য হবে এবং এটা বলতে বাধ্য হবে যে আমরা আমরা আমাদের মধ্যে সঠিক কোনটা এবং কোনটা নিতে হবে আর প্রথম চন্ডে যদি চলে যায় তাহলে তাহলে তার পায় না তাহলে সে সঠিক পড়তে হয় না দ্বিতীয় প্রকার জনগণ যারা খুব কঠোর যারা নিজের বাপ দাদু এবং নিজের পূর্বপুরুষদের কোন রকম কোন রীতি রাওয়াজকে ছাড়তে রাজি নয় আপনি যা কিছুই বলেন আমাদের বাপ দাদু করে গেছে আমাদের পূর্বপুরুষেরা করে গেছে আমাদের দেশের অমুকেরা করছে আমি কেন করব না যদি এরকম হয় তাহলে সে মানুষও কঠিন কারণ বাপদাদ এই ইসলাম না না সেটা আপনাদের বাপদাদুর ইসলাম আর না এটা আমার বাপদাদুর ইসলাম এটা ইসলাম হলো মহান আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে এইখানে মাথানত করতে হবে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কোরআন এবং সুন্লতের কাছে আত্মসমর্পণ করতে হবে সেটা যেই বার্তা দিই বলুক আর যেই বাদ দাদি করুক যদি এরকম মনোভাব থাকে তাহলে সেই ভোগ পেতে পারে কিন্তু তৃতীয় পর্যায়ের একটা লোক আরো আছে এক ধরনের যারা কিন্তু এই গোলমাল ছেড়ে বাদ দেয় তারা আসেই না সেজন্য তারা বেদিনী এবং বিধর্মী জীবন যাপন করছে যারা কোরআন হাদিসের কোনো আইনও শুনতে রাজি না আর মানতেও রাজি না पंचाश बच्च नसर आगे तैयारी एक चिंता कर आगे जो सर्वप्रथम इसलम प्रचार शुरू है तक তখন কোন সংগঠন ছিল তখন কোন দিন ছিল তখন কোন ইসলাম ছিল ওই সংগঠনটার খোঁজে মানুষ যেতে চায় না কিন্তু তোর কোন সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনটাই নিতে এবং এই সংগঠন পরের সংগঠনের বিপদে যদি কোনো কথা আছে তাহলে তার মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের তো কর্তব্য হচ্ছে এই যে আমরা ওই সংগঠনকে এবং ওই নিয়ম পদ্ধতিকে খুঁজবো যেটা স্বয়ং প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাহাবাইকেরামরা করেছিলেন এবং তারা দেশ চালানোর ব্যাপারও দেশ পরিচালনা করার ব্যাপারও এবং গোটা দেশে ইসলামের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যে কাজ করে গেছেন সেটা কিন্তু আমাদের সেই সালা সালে এবং সাহাবাইকার এবং তাহের মতো অবশ্যই ছিল আলোচনার উদ্দেশ্য হলো ভাই এই যে আমরা যে আলোচনাটা করতে চাচ্ছি সে আলোচনাটার উদ্দেশ্য হল এই যে আমরা সঠিক জিনিসটা বুঝব এবং সে অনুযায়ী আমরা চলব আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে ভাই আপনারা তাবলিগি জামাতকে কেন ভালোবাসেন তাহলে অনেক ধরনের উত্তর পাবো অনেক ধরনের কি পাবো উত্তর পাবো আপনাদের তারা ভালো আমি বলবো তারাই কি শুধু নামাজি আর অন্যরা নামাজি না হয়তো যদি আপনাদেরকে আরো কেউ বলি তাই বলবেন না তারা পাঞ্জাবি পায়জামা কুপি দাঁড়ি সুন্দর করে লাগিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় ভাই তারা ছাড়া কি অন্যরা কাজ করে না তাড়া ছাড়া কি অন্যরা পাঞ্জাবি পায়জামা আর অন্য কিছু পরে কি পরে না অন্যরাও পরে তাহলে শুধু তাদেরকে আপনি ভালোবাসলেন এই কারণে কেন যদি আরো কাউকে জিজ্ঞাসা করা হয় তাহলে হতে কি বলবেন এরা গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে বেড়ায় জন্য এরা ভালো ভাই আপনি নিজেই যদি একটা গ্রামে গিয়ে দাওয়াত দেন আপনি নিজেই যদি একটা মসজিদে উঠে দু চারটা কথা বলেন সেটা আপনি চার দিনের জন্য বের না হন চল্লিশ দিনের জন্য বের না হন তাহলে আপনার এই কাজটা কি তাবলিক বা দাওয়াত হবে না হবে না এটা হচ্ছে দাওয়াত তাহলে শুধু ওটাই কেন ভালো হলো আর কাজটা করান এবং শূন্য অনুযায়ী হচ্ছে না হয় না যদি তার কাজটা কোরআন এবং শূন্যতের অনুযায়ী হয় তাহলে সেটা সঠিক না হলে সেটা সঠিক নয় মনে রাখবেন এখন আমি আপনাদের সামনে কয়েকটি কোরআন শরীফের আয়াত এবং আনুষঙ্গিক কয়েকটি হাদিস পাঠ করব এবং এই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখব যে আমাদের এই সমস্ত ভাই যাদের নিয়ত ভালো এবং নিয়ত ভালো কারণে তারা বাড়িঘর থেকে বেরিয়ে যায় এবং কষ্ট করে নিজের খাওয়ার নিজে তৈরি করে হাড়ি পাতেল নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু তাদের যে পদ্ধতি সেই পদ্ধতিটার সাথে কোরআন এবং হাদিসের মিল আছে কিনা না আমরা খানিক দেখার চেষ্টা করব আল্লাহ যদি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করি যে পৃথিবীর মধ্যে কোন বইয়ের ইলিমটা সর্বশ্রেষ্ঠ তাহলে কি উত্তর দেবেন আল কোরআনের ইলম হচ্ছে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ ইলম তার সাথে সুন্দর এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই ভাইয়েরা যেই ইলিমটা বা যেই বইটা দেশে এবং গ্রামে গ্রামে পড়িয়ে বেড়ান সেটা কোরআন শরীফ না অন্য বই কেন কোরআন শরীফকে নিয়ে বেড়া হয় না সেহ আপনাদের মধ্যে বলতে পারেন যে কোরআন শরীফের আরবিতে সবাই বুঝতে পারেন সে কোরআন শরীফের তফসিল এবং কোরআন শরীফের ব্যাখ্যা কেন দেওয়া হয় সর্বোৎকৃষ্ট বইটা কেন একটা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যে বই লেখা হয়েছে সেই বইটা নিয়ে বেড়া হচ্ছে এবং এটা সত্য আজ যেখানে এই দলের মানুষেরা আছেন দুঃখের সাথে বলা যেতে পারে যে আজ কোরআন শরীফ অনেকেই যুজদানের মধ্যে ভর্তি করে রেখেছে কিন্তু তাবিলিগী নেশাদ ইমামের কাছে অবশ্যই আছে প্রত্যেক নামাজের পর মানুষকে সেখান থেকে দাস দেওয়া কিন্তু কোরআন শরীফের দাস দেওয়া হয় না অনুরূপ কোরআন শরীফের পর গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বই কোনটি সে হাদিসের নাম বখারি শরীফ কেন বোখারি শরীফের দাস দেওয়া হয় না কেন তারপরে একটা বইয়ের দাস শুরু করা হয়েছে আজ যেখানে এর বিস্তার হচ্ছে সেখানে শুধু এই বই দাস কেন কোরআন এবং তার মানে সাজাইলে আমল লিখে গেছেন তিন সে কথাগুলি আরবি থেকেই তো নেওয়া আরবি বই পুস্তক থেকেই নেওয়া হয়েছে কেন কোরআন শরীফ এবং হাদিসের একটা সুন্দর জিনিস যেটা আমাদের কাছে আমাদেরকে যদি দাস দেওয়ার সিস্টেম করতে হয় বা হয় তাহলে কোরআন এবং হাদিসের দাসকে আগে অগ্রাধিকার দিতে হবে নচেত অন্য জিনিসকে অগ্রাধিকার দিলে সেটা কখনো ঠিক হবে না আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা কামারের সতেরো নম্বর এবং বাইশ নম্বর আয়াতে একটি আয়া দুই জায়গায় বলছেন কোরআনের একটা সর্বশ্রেষ্ঠ বাণী সমস্ত মানুষকে আহ্বান করছে আমি আমি কোরআন সহজ করেছি লিজদিক জ্ঞানের জন্য শিক্ষার জন্য ফাহাল মিমুদ্দাকির কেউ কি আছে যে এখান থেকে জ্ঞান নিবে আল্লাহ তালা আহ্বান করছে যে আমি কোরআন শরীফকে সহজ করেছি মানুষকে আছে যারা জ্ঞান নিবে কোরআন শরীফ সহজ আজ আমরা আরবি মানে বুঝতে পারি না কোরআন শরীফের একটা মানে বুঝতে পারি না কিন্তু আমাদের মতো বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ ইন্ডিয়ার মানুষ আর পৃথিবীর যে কোনো নন এরাবিক মানুষ যারা আরবি ভাষীয় নয় তারাও যখন হাতে হচ্ছে কোরআন শরীফের কম্পিটিশনে আছে তারাও কিন্তু আরবের চেয়ে এগিয়ে যাচ্ছে তাহলে কেন একটা সুন্দর এমন জিনিস যেই বিপদটা বা যেই ইলিমটা বা যেই জ্ঞানটা আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছেন এবং সবাই যাতে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু মানুষ জ্ঞান অর্জন করতে চাইবে তাহলে না সেই জন্য তো আল্লাহ বলছেন যে তোমরা জানতে পারো বুঝতে পারো তাহলে কোরআন শরীফকে আল্লাহ তালা আরবি ভাষায় করেছেন এই কারণেই যেন মানুষ সেটা বুঝে এবং শিখে মানুষ যদি না বুঝে না শিখে তাহলে দশটা কার দশটা মানুষের অনুরূপ সেই দলের যে দল কোরআন শরীফকে ছেড়ে অন্য জিনিসের শিক্ষা দেয় বা অন্য কিছুর শিক্ষা দিতে চায় মানুষকে শিক্ষা দিতে হবে যেখানে আমরা বা এরকম লোকেরা করে যাচ্ছে আরো কথা আল্লাহ কোরআন শরীফে কিভাবে তবলিক যারা তবলিক করবে অর্থাৎ মানুষকে দিনের দাবাত দিবে বুঝাবে ते कम होते करते कथाओ कल्लाह तला कुलने वाले एरक ना जार इच्छा से इसलाम যারা তাবলিক করবেন মানুষকে বুঝাবেন দাওয়াত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হিকমা তুমি মানুষকে আল্লাহর পথে তোমার রাবের পথে আহ্বান করো হিকমতের সাথে জ্ঞানের সাথে কৌশলের সাথে মানুষকে কিসের দিকে ডাকো তারপরে কি বলছেন সুন্দর উপদেশ দিয়ে মানুষকে দাওয়াত দাওান এবং তাদের সঙ্গে তর্ক বিতর্ক করো উত্তম পন্থায় উত্তম পন্থায় মানুষদের সঙ্গে কি করো তর্ক বিতর্ক করো তাহলে আল্লাহ তালার আদেশ যে মানুষ মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে তার মধ্যে এক নম্বরে ইলিন হওয়া দরকার জ্ঞান হওয়া দরকার না কি বলেন দ্বিতীয় নম্বর তার মধ্যে মানুষকে বুঝানোর ক্যাপাসিটি থাকা দরকার সেজন্য মানুষকে বুঝাতে পারে তর্ক বিতর্কের সময় উত্তম কথা বলে সে মানুষকে বুঝিয়ে দিতে পারে তার মধ্যে তিনি যখন বোখারি শরীফের এক কেতাবল ইলমে লিখছেন যে আলমো কাবলাল কাউলে আমাল যখন বাপ বা পরিচ্ছেদ লিখছেন তখন প্রথমে বলছেন যে আলেম কাবলাল কাউলে আমাল কথা বলার আগে মানুষকে আগে কিছু বলার আগে আগে ইলিম অর্জন করতে হবে তারপরে আমল করতে হবে কি বলছেন আগে ইল করতে হবে তারপর আমল হবে। আমি এখন আপনাকে করতে আজ বহু ভাই আপনি আপনার নজরে দেখতে পারেন আপনিও নিজে চিন্তা করেন যেই ভাই কিছুই জানে না ইসলাম থেকে একই বিমুখ স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র যেখানকার ছাত্র চাষি মানুষ বা এমনি সাধারণ উকিল মানুষ বা মাস্টার মানুষ যার যে নামাজ করে না দোয়া দরদা সুরাটা জানে না এরকম মানুষকে সাথে নিয়ে নেওয়া হয় এই দলে নেওয়া হয় না হয় না হওয়ার পর দশ দিনের দাস যেখানে আমির সাহেব গেলেন তার পিছনে পিছনে গেল ওখানে যে সমস্ত দোয়া দরদ শিখলো সেখানে শিক্ষা দেওয়া হলো ক্লিয়ার যখন সে কয়েকটা চল্লিশে মারলো কয়েক চল্লিশের পর তখন তাকেই আমির করার পর তাকেই কোন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো এতটুকু ইলম হলে কি ইসলামের ইল এতটুকু ইলিম হলে কি কোরআন এবং এখানে আলেম নেই বরাবর আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মাসলা উত্তর দিতে পারে না আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন শরীফ কোরআন শরীফের একটা আয়াতের মানে করে দেন পারে না হাদিস বলতে বলেন পারে না তাহলে ইসলামের শিক্ষার আগে প্রথমে প্রয়োজন আছে জ্ঞানের যে কথা আল্লাহ এবং আল্লাহ শরীফের একটা হাদিস আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা কিয়ামতের পূর্বে ইলম তুলে নিবেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইলম এবং জ্ঞান কিভাবে তুলা হবে জ্ঞান তো বই পুস্তকে থাকবে এটা তুলা কেমন করা হবে আগে আল্লাহ রসুল বললেন যে ইলমকে সরাসরি তোলা হবে না সেই সময় আলেম মানুষকে মানুষে আলেম মানুষের মৃত্যু হয়ে যাবে আর যখন আলেম মানুষের মৃত্যু হয়ে যাবে তখন জাহেলদের ইসলামের ফতুয়া জিজ্ঞাসা করা হবে তখন তারা না জেনেই ফতুয়ার উত্তর দিবে সাজাল্লু তারা নিজেই পথভ্রষ্ট হবে ও আজাল্লু এবং অপরকে পথ ভ্রষ্ট করবে তাহলে যদি কোনো মানুষের মধ্যে জ্ঞান না থাকে ইলিম না থাকে তাহলে সে মানুষ যেন তাবলিক না করে অতটুকুই করে সে যতটুকু জানে আর যে সমস্ত জিনিস জানা জরুরি সেই সমস্ত জিনিস যেন অবশ্যই সে অর্জন করে তারপরেই যেন সে কোথাও দাওয়াত এবং তাবলিগের কাজ করে নচের যেন না করে আপনাদের আরো জানা দরকার মহান আল্লাহ তালা কোরআনে বলছেন যে এই যারা তাবলিক করবে এই তাবলিক করার পদ্ধতি কি হবে মহান আল্লাহ তালা কোরআনের পদ্ধতিও বলছে এরকম নয় কোরআন শরীফের মধ্যে সমস্ত কিছু আছে তাহলে বলছেন তোমাদের মধ্যে একটি দল অবশ্যই এরকম হওয়া চাই যারা লিয়াত ফাক্কা দিন যারা দিনের সমাজ দিনের জ্ঞান শিক্ষার নিবে এরকম এক দল হওয়া চাই তারপরে তারা সতর্ক হয়ে যাবে হতে পারে সে মানুষেরা ভালো হয়ে যাবে এই আয়াত থেকে কি বুঝে যাচ্ছে ভাই এই আয়াত থেকে বুঝা যাচ্ছে প্রত্যেক মানুষকে মানুষকে গভীর ইলিম শিক্ষা করার দরকার নেই মানুষের এক বড় দলের মধ্যে এক গপ্তরের মধ্যে গ্রামের মধ্যে কিছু মানুষের জন্য শিক্ষা অর্জন করা জরুরি এবং শিক্ষা অতক্ষণ পর্যন্ত অর্জন করবে যতখানি দরকার তারপরে তাকে ফিরে আসতে হবে কোথায় ফিরে আসতে হবে নিজের দেশে এবং নিজের গ্রামে তারপর শিক্ষা হবে নিজের পরিবার বর্গকে এবং পরিবারকে পরিবারদের কিন্তু আপনারা একটু লক্ষ্য করেছেন এই দলের ব্যাপার সেবার কি এই দলের যদি ব্যাপার সেবার দেখেন তাহলে তারা নিজের পরিবার পরে আগে বাইরে যান নিজের দেশ ছেড়ে বিদেশে যান বিদেশ থেকে নেই ইউরোপ আমেরিকা সব দেশে ঘুরে বেড়ান বাড়ির দিকে কোনো লক্ষ নেই হতে পারে এমনও বাড়ির মানুষ আছে নিজের ছেলেটা নামাজ পড়ে না নিজের স্ত্রী পর্যন্ত নামাজ পড়ে না কিন্তু ওদের উপর তাগিদ কম মনে রাখবেন এরা যখন বের হয় চল্লিশের দিনটাকে এমন করকট করে বলা হয়েছে হাদিসে কোন জৈব হাদিসে আছে না নেই আল্লাহ জানে এবং চল্লিশ দিনের ফজিলত বর্ণনা করা হয়েছে যে চল্লিশ দিনের মধ্যে বাড়িতে কোনো মানুষ মারা গেল মাটি দিতে পর্যন্ত আসে না বলবেন বাস থেকে নেমে তাদের শহরে একটা শহর সেই শহরে কিছু ফল কিনতে এমন সময় ওরই মতো একটা লোক এসে ওকে সালাম দিল ও সালাম নিলাম মুসাফা করলাম ওর এক দুজনে কি কথা বললো বলার পর চলে গেল ওই ভাই তখন আমাকে বলছে এটা কে এটা কে জানো বললাম না তো আমি জানিনা বলছি এটা আমার ভাই জামাতে বের হয়েছে কয়েকদিনের জন্য বাড়িতে অসুবিধা সে নিজে যাবে না ওই জন্য আমাকে এই কাজগুলো করে কি ধরনের কথা বাড়ির যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান করাটা একটা নেই কাজ আল্লাহ রসুল্লাম বলেছেন যে যদি কেউ কারো স্ত্রীর মুখে লোকমা পর্যন্ত দেয় তাহলে সেটা একটা তাহলে বাড়ির কাজগুলো কি দিনের কাজ না মানুষকে বাড়ির কাজও করতে হবে মানুষকে অন্য কাজও করতে হবে কিন্তু এরকম করা হয় না এবং নিজের গ্রাম ছেড়ে বাইরে বাইরে ঘুরেটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত এবং ওই জন্য চল্লিশ এবং দশের বিশেষ প্রজিরোধ করা হয়েছে গ্রামে কম বাইরে বেশি যান আমি আরো একটা কথা বলতে চাই যারা আপনারা গেছেন আমি মনে করি আপনারা যারা এখানে বসে আছেন তাদের মধ্যে বেশিরভাগই এই তাবলিগি জামাতে গেছেন কোনো না কোনো রূপে এটা শিওর আমি আপনাদের বলতে চাই যে মানুষকে যখন আপনি ইসলামের শিক্ষা দিবেন সেই শিক্ষার সময় কোন শিক্ষাটা আপনাকে আগে দিতে হবে আদেশের মধ্যে এবং নিষেধের মধ্যে আদেশ যখন কোন মানুষকে করবেন তখন কোনটাকে আগে করবেন কোন আদেশটা ডান হাতে খেতে হবে এই আদেশটা না মানুষকে আদেশ করতে হবে প্রথমে তহিরের মানুষকে যখন আপনি নিষেধ করবেন তখন কেউ নিষেধ করবেন যে না তুমি বাম হাতে খেও না তাকে আপনি আগে নিষেধ করবেন যে তুমি শির করো না কারণ শির সবচেয়ে বড় ঘোরা মানুষকে আগে কি করতে হবে নিষেধ করার সময় ওই জিনিসটাই বর্ণনা আগে বলতে হবে দুঃখ হল সত্য সেই সমস্তর আলোচনা করা হয় না সত্য নামি তো কথা বললাম কেন ইসলামে কিছু জিনিস আদেশ করতে হবে আর কিছু জিনিস ছেড়ে দিতে হবে ইসলামে যেমন আদেশ আছে তেমন আছে আল্লাহ তালা বলছেন কুন তুম খে মানুষকে ভালোর আদেশ করবে বা আনিল মুনকার এবং খারাপ থেকে নিষেধ করবে যদি আজ কোন মানুষ শুধু ভালোরই আদেশ করে খারাপ থেকে মানুষকে মানুষকে খারাপের খারাপ থেকে নিষেধ না করে তাহলে কোরআন শরীফের এই বিধান অনুযায়ী সবচেয়ে বড় কষ্ট করবে আমি অনেক ভাইকে বলেছি আমার আমি যাই দাওয়াতে ক্যাম্পে বলছে ভাই ফজিলতের কথা বলেন ফজিলতের অন্য কথা বলেন না একটু ঝগড়া অন্য কথা বললে কি হবে ঝগড়া লাগবে অন্য কথাগুলো ইসলামে ছেড়ে দেব এবং আল্লাহ করে এই সমস্ত জিনিস একটা সাধারণ ব্যাপার এগুলো ভুল আছে যদি এগুলো সংশোধন হয় এবং ঠিক হয় তাহলে মানতে কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে আরো একটা তিক্ত সত্য কথা বলছি যে কোনো তাবলিগি জামাতের ভাইদের আমিদের যদি আপনি একটু ভুল ধরতে যান তারপর থেকে আপনার সঙ্গে কথাবার্তা এবং উঠা বসা বন্ধ হয়ে যায় তারপর থেকে উঠা বসা এবং কথাবার্তা বন্ধ হয় না হয় না আপনি যদি নিষেধ না করেন আমি করে দেখেছি আমি নিজে করে দেখেছি উদ্দেশ্যে যে হতে পারে কিছু কাজ দিবে কিন্তু দেয়নি তারপরে থেকে একবার আর ওই বাড়িতে দেওয়া চাইনি যারা ডেকে নিয়ে গেল হাত ধরে যখন গিয়ে মজলি কিছু কথা বললাম তারপর থেকে আর জীবনে ডাকবো না তাহলে দেখি ধরনের কথা যাই হোক এগুলা ছিল কিছু ভুল জিনিস এবং বড় বড় ভুল জিনিস যেগুলোর আলোচনা করলাম এখন আমি আপনাদেরকে আরো কয়েকটি ভুলের কথা এখান থেকে বলে দিতে চাই ভাই আমার উদ্দেশ্য এটা নয় যে जे के जे आपने की। जो आपारा गाली गुल कराने देखें सठीक सठीकता है दूरे और निजेजी और मानस जै भूल करुक मानुष एक आदबे भूल करते मानु एक चलाफेर बेपारे भूल करते কিন্তু যদি কেউ আকিদাগত ভুল করে ইমানের ব্যাপারে ভুল করে বিশ্বাস আকিদার ব্যাপারে ভুল করে তাহলে সেই ভুলটা মানার মতো যোগ্য। সেই ভুলটা মানার যোগ্য না যদি কোন মানুষ আকিদার ব্যাপারে ভুল করে আল্লাহ তাহলে আল্লাহ রসুল এবং আল্লাহ তালার গুণ এবং আল্লাহ তালার যেগুলো সমস্ত নাম এই সমস্ত ব্যাপারে যদি কেউ ভুল করে তাহলে সেই ভুলের সংশোধন নেই এবং সেই বুলের ক্ষমা নেই আপনাকে একটি প্রশ্ন এই আলেমুল গায়ব অর্থাৎ গায়বের ইলম অদৃশ্যের ইলমের মালিককে আল্লাহ এর দলিল কি এর দলিল আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন এবং তিনি এই গায়েবের সম্পর্কে কাউকে কিছু দেন না কাউকে অবগত করান না তার গায়বের সম্পর্কে আল্লাহ তালা পুরান আরো বলছেন লোকমানের চৌত্রিশ নম্বর আয়সা কিয়মতের ক্যামত কবে হবে এর জ্ঞান কার কাছে আল্লাহ পানি কখন হবে না হবে মায়ের পেটে কি মানুষ জানে না কোন আত্মা জানে না কাল সে কি কর্ম করবে আজ এখানে বসে আছেন রাস্তায় গিয়ে কোন একটা অঘটন ঘটে যেতে পারে অনেক ভাইকে কাজ করার জন্য হজে পাঠানো হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছেন বেডিংপত্র থেকে আছে কেমপি কোথা হলো মানুষ জানে না গিয়ে বাড়িতে নামলো কিছু দিনের মধ্যে সেই মানুষ মারা গেছে ওখান থেকে খবর আসছে কি হয় না অনেক মানুষ শুধু প্লেন থেকে নেমেছে নামার পর দাম্মাম রেয়ার থেকে খালে আসবে নিজের বাসায় নিজের জায়গায় যা রাস্তায় তার হয়ে গেছে আল্লাহ বলছেন যে আল্লাহ আমি যে বইটা আপনাদের সামনে নিয়ে আছি সেই বইটা আমার লেখা না এই বইটার নাম হচ্ছে তাবলিগি নেশাব এবং এই বইটা ভুল তাবলিগি এবং তাবলিগী পরে লেখা হচ্ছে ইহাতে আছে ফাজাইলে করান ফাজ নামাজ ফাজাইলে রমজান ফাজাইলে তাবলিক হিকায়তে সাহাবা মূল লেখক শেখুল সৈয়দ মৌলানা মোকার অনুবাদক মৌলানা মোহাম্মদ মুসলিম লাইব্রেরি এগারোলা স্ট্রিট কলিকাতা সাত শূন্য শূন্য শূন্য সাত তিন থেকে প্রকাশ বা ছাপানো হয়েছে ঠিক আছে ভাই এখন আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাচ্ছি এই ঘটনায় কি আছে আপনি একটু চিন্তা করেন ঘটনায় লেখা হচ্ছে একটি যুবকের কাশের বয়ান দেখিতে সন্দেহ করিতাম এক সময় ওই যুবক আমার সহিত আহার করিতে একজন বলছে এক যুবকের ব্যাপারে সেই যুবক খুব কামেল মানুষ ছিল তারপর সে একদিন আমার সাথে কি করলো আহার করতে বসলো মানে খাওয়া দাওয়া খেতে বসলো হঠাৎ চিৎকার করিয়া উঠলো যুবকটা চিৎকার করে বলছে এবং বলিল আমার মা দ্বেয়ে জ্বলিতেছেন কি বললো আমার মা দ্বে জ্বলিতেছেন যে লোককে এই কথা বলা হচ্ছে সে বলছে তাহার অবস্থা আমি দেখিতে পাইতেছি মানে সে যুবকে বলছে যে আমি আমার মায়ের অবস্থা যাহার দেখতে পাচ্ছি যুবকের অস্থিরতা দেখিয়া কর্তবী বলেন কর্তবী একজন লোকের নাম যার সঙ্গে ঘটনা ঘটছে আমি মনে মনে সত্তর হাজার বারের কালেমা পড়ার একটা নেসা যুবকের মায়ের জন্য বকশিস করিয়া দিলাম যার সঙ্গে এই কর্তবীর কি করলাম মনে মনে সেটা আল্লাহ জানা মানুষকে তো আমি বললাম না ও বললাম না যে তোমার মায়ের নামে আমি কি করলাম বক্সিয় দিলাম হঠাৎ যুবক বলিয়া উঠিল চাচা আমার মা দোচের আজাদ হইতে নাজাত পাইয়া গেলেন তাহলে आत्मये आजाद हाँ जाननाथ हो जाए क्या आल्ला आल एबुल गए इलिम का शिक्षा जो आपके देखा আপনার মসজিদে দেওয়া হয় তাহলে আপনি তাদের সঙ্গে থাকবেন যেখানে আল্লাহ জ্ঞানের সাথে করা আপনি আরো কিছু দেখবেন মনে রাখবেন এই বইটার অনেক কিছু ব্যাপার সেবার আছে তার মধ্যে আমি উদাহরণস্বরূপ দু তিনটি কথা বলে দিচ্ছি এর বেশি আমি বলতে যাচ্ছি না আপনাদেরকে এই বইয়ের আর একটা জিনিস শুনে ফাজা এলেন বিরানব্বই ত্রিশটার একটা কিছু ঘটনা শুনাই ফাজা এল নামাজ বিরানব্বই ত্রিশা এল ইসলামের দাওয়াত দেওয়া হয় মানুষকে মনে রাখবেন এই কেসা কাহিনী আমাদেরকে অনেক ধ্বংস করেছে এবং এই ধ্বংসের একটা পন্থা এটাও যে মানুষকে কোরআন হাদিসের সাথে সাথে কে জানে কোন বুজুর কোথায় ছিল এখন ঘোড়া সাহার মাজার আর অনুভূত ভাই ওই জন্য আমাকে দেখান শাহ রহমতুল্লাহ আলাই মিথ্যা কথা না এটা মিথ্যা কথা না কারণ এরকম বুজর্গ আর এদেরকে যদি বুজুর হয় হিন্দুকে আর তার কবরের উপর সন্তানেরা আসবেন আসবে তখন ভাববে যে আসলে এই বড় বুজুরগ ছিল এবং এটাই হচ্ছে তো এইরকম বুজুগের কেসা কাহিনী এখন এখানে শুনেন যেখানে কোরআন হাদিস যেখানে স্থান পাবে না সেখানে কেসা কাহিনী অবশ্যই স্থান পাবে তুই স্থান পেয়েছে বলছেন শেখ আবদুল ওয়াহে একজন বিখ্যাত ছবি ছিলেন তিনি বলেন একদম রাত্রিবেলা নিদ্রাবশত আমার রাত্রিকালীন তসবি পারিলাম না যে কোন রাত্রিবেলা হেবাদত করতেন ওই দিন পড়তে পারলেন না তসবি এবং পরমা সুন্দরী বালিকাকে দেখলাম। স্বপ্নে কি দেখছে এক মেয়েকে বালিকা কে খুব সুন্দর আপাতমস্তক তাহার তসবি তাহার তসবি পাঠের হতো ছিল সে আমাকে বলিল আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো কি বলছে সেই বালিকা স্বপ্নে আমি লাভ করিবার চেষ্টা আছি তুমিও থাকো অতপর সে কয়েকটি হৃদয়ে কবিতা পাঠ করিল সেই মেয়ে সেই যুবতী মেয়ে কিছু কবিতা পাঠ করে শুনালো তারপর তিনি নিদ্রা হইতে উঠিয়া কসম করিলেন এখন এই বুজুরগ যার ঘটনা বলা হচ্ছে সে মিথ্যে ঘুম থেকে উঠে কি কোসম করিলেন কোসম খেলেন জীবনে তিনি আর কখনো রাত্রি বেলায় ঘুমাইবেন না কথিত আছে চল্লিশ বছর যাবৎ তিনি এসার অজুর দ্বারা খোঁজরের নামাজ পড়িয়েছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এখন আপনার কাছে আমার প্রশ্ন মানুষকে ইবাদত করতে হবে ইবাদত করার সময় শুধু কি এ বিয়ে করার উদ্দেশ্য থাকবে আর একটা জিনিস আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লামের নামাজ কেমন ছিল তিনি নফল নামাজ কেমন করতেন তিনি রাত্রে কিভাবে ইবাদত করতেন আমাদের ওই তালিকায় ওই পদ্ধতিতে নামাজ এবং নফল এবাদত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম গোটা রাত জেগে নামাজ পড়তেন তিনি কসম খেয়েছেন যে আমি রাতে আর নামাজ পড়বো না আপনাদেরকে সহিদ মুসলিম শরীফের হাদিস কেতাবুর নিকাহ বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রী হজর আয় সারি আল্লাহ তালা আহার কাছে তিনজন সাহাবি এসে আল্লাহ রসুলের নফল এবাদতের সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল নফল এবাদতের কথা নফল নামাজ এবং নফল রোজা আর নকল ইবাদতের কথা শুনে সে তিনজন সাহাবি বলেন মনে মনে দিস আল্লাহ রসুলের তুলনায় তো আমাদের কিছুই হবে তাহলে কি করবো তিনজনে বাইরে এসে করে কথা বলে এবং বলে একজন যে আমি আর আজ থেকে জীবন সব সময় রোজা করব। আর একজন সাহাবি বলেন যে আমি এই ব্যস্ত হচ্ছে রাত্রিবেলা নামাজ পড়তে পারি না আমার এই বউর জন্য আমার এই স্ত্রীর জন্য বা আমার পরিবারের জন্য জন্য আমি খসি করে নিব সি করা মানে তার কাম শক্তি শেষ করে দেওয়া বলছে আমি একমত আল্লাহ রসুল মা মানুষদের কি হয়েছে তারা এরকম এরকম মন্তব্য কেন করছে বলছেন লাকিন নিজের কথা বলছেন আল্লাহ রসুল তখন লাকিনি উসাল্লি ও আনাম আনাম আমি কিন্তু নামাজও পড়ি এবং ঘুমাই ও আসুম ও আমি রোজাও রাখি মানে নকল রোজাও রাখি এবং নকল রোজাও ছাড়ি মানে রোজাও করি আবার রোজা করি না যে মানুষ আমার এই সুন্নত থেকে বিমুখ হবে ফালাই সে আমার দলভুক্ত নাই এখন বলেন এখানে কোন বুজুর্গের আলোচনা শুনলেন যে বুজুগ ঘুম থেকে উঠে কি খেলো পছন্দ খাচ্ছে যে আমি আর কোনোদিন ঘুমাবো না मन करी खूब भूलिया संगठन मानस के पोछा विदाते पोछावे और कार मत आउलिया अपना के सभी तंत्र बिराट जाले फाटाइए दीबीते এই ঘুমের সম্পর্কে আরাম করে বিরাম কর তাহলে মানুষকে কি করতে হবে রাতে আরাম করতে হবে মহারবি সাল্ল আলি সাল্লাম এশালের পর আপোষে কথাবার্তা গল্প করতে নিষেধ করেছেন কেন যেন মানুষের নামাজ নামাজ তাহাজুদের নামাজ অসুবিধা না হয় সেজন্য মানুষকে দিনের বেলা কাজ করতে হবে এবং হাদিসকে ছেড়ে দিয়ে এরকম বই পড়ে তাহলে অবশ্যই তার মধ্যে গোলমাল আসতে পারে আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই হজারের নামাজের সতেরো নম্বর ব্যাপার সতেরো নম্বর ঘটনা অনেকগুলো আছে छून एक आल्लास् नियोजित कर मानुषे विभिन्न क्या कर्म ए पृथ्वी के बेपारे आल्ला जारजारा फेरस्तारा फेरस्तारा क्यों करते दिधा करें आल्ला कथा फेरस्तारा त करें आदेश आदेशर विपरीत त কোন কাজ করবে কোনো কাজ করবেন না মানুষের যেমন আমি বারবার বলি আল্লাহ যে ফেরেস্তাকে জীবন কবজ করার জন্য নির্ধারণ করেছেন সেই ফেরস্তাকে এরকম হয়েছে যে পৃথিবীর কোন মানুষকে জীবন কবজ করেন তাকে ছেড়ে দিয়েছি না সবারই তিনি করছেন কারণ এটাই আল্লাহ তালার আদেশ ওয়া তিনি উনারা তাই করেন যা তাদেরকে আদেশ করা হয়েন যে সকালে তাহাকে মৃত্যুর বলিয়া সাব্যস্ত করিল হজরত উম্মে কুলসুম তাড়াতাড়ি নামাজ দাঁড়াইলেন নামাজ শেষ করিবার মাত্র হজরত আব্দুর রহমান জ্ঞান লাভ করিলেন তিনি জিজ্ঞাসা করিলেন আমার অবস্থা কি মৃত্যুর অনুরূপ হইয়াছিল লোকজন বলিলেন জি হ্যাঁ আপনি মরার কাছাকাছি তখন তিনি বলিলেন আমি দেখিলাম উদ্যত হইল এখন নিয়ে যাবে ইত্য বছরে তৃতীয় এক ফেরস্তা আসিয়া তাহার বাধা প্রধান করিয়া বলিল তোমরা চলিয়া যাও তিনি এমন এক ব্যক্তি যিনি মাতৃ গর্ভে সৌভাগ্যবান বলিয়া সাব্যস্ত হইয়াছেন তাহার সন্তান সন্ততিগণ আরো কিছুদিন তাহার কাছ থেকে অনুগ্রহ লাভের সুযোগ পাইবে তারপর তিনি আরো এক মাস জীবিত ছিলেন তাহলে আল্লাহ তালা ফেরেস্ত জীবন কবচ করার জন্য পাঠান আবার কি করেন আল্লাহ তালার ভুল হয়ে যায় বা আল্লাহ তালা বুঝতে পারেন না যে এই মানুষের কে আরো তার পরিবারের সাথে এক মাস রাখার দরকার আছে কিছুক্ষণ পর আল্লাহ বুঝতে পারেন তারপর আবার এক অন্য ফ্রেস্তাকে পাঠাই দেন যে বলেন যে যা ওদেরকে নিষেধ করবেন এগুলো আল্লাহ তালার উপর সরাসরি বাড়াবি না তাহলে যা যেখানে এরকম শিল্প থাকবে যেখানে এরকম বিবাদ থাকবে সেই সমস্ত বই যদি মসজিদে মসজিদে পড়ানো হয় তাহলে আমি শোনাতে পারি আল্লাহ রসুল সাল্লাহ্লামের চেয়েও কি সবচেয়ে বেশি কি এবাদত বোঝাচ্ছিল পৃথিবীতে না এবং হবে না একশো একুশ নম্বর আল্লাহ রসুল রূপুর হালাতে হালাতে রুকু অবস্থায় এক রাত্রি কাটিয়েছেন দেখাতে পারবে তাহলে আল্লাহ রসুল সালসাল্লামের মতো যদি কারো রুকু না হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতির মতো যদি কারা নামাজ না হয় তাহলে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে नाम पढ़ते पढ़ते किन गान्न गवार गोटारात जान्न गाच देखते देखते गोटारा चले जाह रसूल सल्लाम के अल्लाह तला নিয়ে যান মেয়েরা যে জান্নার জাহান্নাম দেখান আর এরা এখান থেকে জান্নার জাহান্ন হ্যাঁ ঘটনা শুনেন কাফের কাশের বাচ্চার কেসা কথিত আছে যে কোন এক সময় একজন প্রতাপশালী অত্যাচারী বাচ্চা ছিল ঘটনাচকরে সে কোন এক যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হলো। তার আগুনের উপর রেখে দিল মানুষ পুড়ে যাচ্ছে না কিছু হচ্ছে না প্রথমে তাহার উপাস্য দেবতাগণ কে ডাকিতে রাখিল সে কাপের ছিল সেজন্য দেবতাকে ডাকছে কিন্তু ইহাতে কোন ফল না হওয়ায় মানে বাগুনের উপর কাউকে যদি কালেমা শরীফ এখন শুরু করে দিল আল্লাহ যে দেবতা শুনলো না এখন আল্লাহর উপর ইমান আসলো মনে রাখবেন বলছেন আপনারা জানেন ফেরাউন এবং মুসা আলাই সালামের কেসা যখন ফেরাউনে ফেরাউন সে সমুদ্রে ঢুকছিল পানি খেয়ে খেয়ে পেটটা মোটা হয়ে গেছে আল্লাহ বলছে আল্লাহ তোমার উপর ইমার আল্লাহ মুসা রের উপর ইমার আল্লাহ আল্লাহ কি বললেন এখন তোমার ইমান আর কাজে দিবে না এখানে যখন হাড়ির উপর হাঁড়ির উপর তার শরীর পুড়ে যাচ্ছে এবং সেই সময় দেবতার নাম নিচ্ছে ওই সময় আবার আল্লাহর নাম নিয়ে তার তৌবা কবুল হয়ে যাচ্ছে কোরআন শরীফের এই ঘটনার পুরোপুরি বিপরীত এবার শুনেন এখলাসের বদৌল হতে আল্লাহর তরফ হইতে সাহায্য আসিল কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বাতাসে ওই হাড়ি কে উড়াতে লাগলো মানুষ কিন্তু মারা যায় আচ্ছা তখন সে শুধু কালেমা করিতেছিল এতক্ষণে ইমান আনার সাথে সাথে সে কালেমাটা পর্যন্ত মুখস্থ করেছে এবং শিখাও নিয়েছে উড়ছে বাতাসে কিন্তু কালেমা করতেই আছে এখন সে আল্লাহর পাক্কা ওলি হয়ে গেছে তাহার নিকট দেশের সমস্ত লোক কোথায় পড়লো ভাই দেখটা গিয়ে কাফের মূলকে ধান করে পড়লো তবুও তার কিছুই হই এখন কি হলো দেশের সমস্ত লোক জড়ো হইলে সেই সমস্ত ঘটনা ব্যক্ত করিল এখন ঘটনা মানুষকে শোনাচ্ছে কাপের মানুষকে ইহাতে ওই এলাকার সকলে ইসলাম ধর্ম গ্রহণ করিল আল্লাহ জানে সেই ঘটনাটা ঘটেছিল কার সাথে আর ওই দেশটাই বা কি কোন দেশ ছিল যে দেশে এই লোক উড়ে গেছিল আর ওই লোকটাই বা কত শক্ত ছিল যাকে আগুনও স্পর্শ করল না বাতাসেও ক্ষতি হলো না আসারও কোনো অসুবিধা হলো না আর তার কথা শুনেই অন্য দেশের কাছেরা কি হয়ে গেল মুসলমান হয়ে গেল এরকম বহু আপনাদেরকে ডজন ডজন এরকম কেসা কেসা এবং কাহিনী এখানে পাবেন তবে এ কথা নয় যে শুধু কেসা কাহিনী আছে কিছু ভালো কথা আছে কিন্তু ভালো কথার সাথে যখন খারাপ কথার মিথ্যার হবে এবং মানুষ আকিদে এবং আমলের পার্থক্য বুঝতে পারবে না তখন সেই বই পড়াও যেন সে ছেড়ে দেয় কারণ যে মানুষ ভালো এবং মন্দের পার্থক্য করতে পারবে তাহলে তার উপকার হবে নাহলে সাধারণ মানুষের কাছে তো সবগুলোই দেখে নেবেন মোট কথা হলো ভাই এরকম কেসটা কাহিনী দিয়ে বই সাজানো এবং এটাকে নিয়ে ঘুরে ফেরা হচ্ছে ওই জন্য বলছিলাম যদি আলেম মানুষ কোনো বই না পড়ায় এবং না পড়ে তাহলে সে মানুষ এটার মধ্যে ভুল আছে না ঠিক আছে